আলহামদুলিল্লাহ মসজিদগুলো আল্লাহ তালার ঘর এই ঘরের অনেক শান এবং মর্যাদা এবং এই ঘরে আসার মধ্যে অনেক স্বভাবের অধিকারী হতে পারে মানুষ এবং আশার কতগুলো আদাব রয়েছে আসার পরে কতগুলো আদাব এবং আকাম রয়েছে সেগুলো আমরা বিগত সেশনে কিছু শোনার চেষ্টা করেছি বাকিগুলো এখন আমরা আবার ইশা আল্লাহ শোনার চেষ্টা করবো মসজিদে এখন ঢুকে গেলাম যাওয়ার পরে কী কাজ দুইটা কথা হেতন মসজিদের কথা আলোচনা হয়ে গেছে এরপরে কোন লাইনে বসবো কোন শফে বসবো সামনের শফে বলবো না পেছনে শফে যাবো এই প্রসঙ্গে নবী করিম সাল আলী আসাল্লাম আমাদেরকে সামনের শফে বসার জন্য খুবই উৎসাহিত করেছেন তিনি বলেছেন তিনি সাধ করলেন যে লোকেরা যদি জানতো ফিন আজানের মধ্যে কি পরিমাণ স্বভাব আছে আর একদম প্রথম কাতারে নামাজ পড়ার কি স্বভাব আছে এটা যদি তারা জানতো তাহলে সবাই আজান দেওয়ার জন্য অস্থির হয়ে যেত এবং সবাই প্রথম কাতারে আসার জন্য একসঙ্গে দৌড় দিত তখন ঠিক করা মুশকিল হতো কাকে আজানে দায়িত্ব দিতে হবে কাকে জায়গা দেওয়া যাবে প্রথম কাতারে সবাই এক সঙ্গে এসে গেলে শেষ পর্যন্ত একটা লটারি দিয়ে ঠিক করা হতো যে কার নাম উঠে সে আগের লাইনে বসবে সে আজান দেবে তাহলে দুটো আমলের মধ্যে এত সওয়াব আজান দেওয়ার মধ্যে আর প্রথম লাইনে নামাজ পড়ার মধ্যে প্রথম লাইনে যদি জায়গা না পাওয়া যায় তাহলে পাঁচ নম্বর লাইনে যাবেন দুই নম্বর লাইনে তারপরে তিন নম্বর লাইনে এইভাবে যত আগে আসার চেষ্টা করা যায় তত ভালো তত সবের পরিমাণ বেশি কিছু লোক আসেন যে তারা মসজিদে অনেক আগে আসেন কিন্তু বসে থাকেন ওই পিছনে লাইনে হেলান দিয়ে সামনে লাইনে আসেন না এই লোকগুলো অত্যন্ত দুর্ভাগা তাহলে সামনের ছপে আসাটা অত্যন্ত বড় ফজিলাতের আমল এটা আমরা যেন চেষ্টা করি আবার কেউ কেউ কোনো কোনো মসজিদে দেখা যায় যে প্রথম ছপে বসার জন্য দোস্তুর মতো ধাক্কা ধাক্কি মারামারি শুরু করেছে এটা আবার আরেক জাহেলিয়া আরেক মূর্খতা সবাব কামাই করতে এসে যদি এখন আপনি জায়গা না পান বা আপনাকে জায়গা না দেয় আপনি পিছনে চলে যান দ্বিতীয় লাইনে চলে যান তৃতীয় লাইনে চলে যান মসজিদের ভিতরে এরকম তর্ক বিতর্কের পরিবেশ করা হাতাহাতি তো প্রশ্নই আসে না মারামারিতে প্রশ্নই আসে না একটু পরে আমরা মসজিদের আদব সংক্রান্ত আরো কিছু কথা আছে সেখানে মোর ক্লিয়ার হবে যে কিভাবে মসজিদে শান্ত থাকতে কথা উঁচু করা যায় না ঝগড়া ফাঁসাদ করা যায় না মসজিদে এসে অনেকে দেখা গেল যে ওই ওয়ালের দিকে এদিকে ফিরে বসেন ওই ওয়ালের হেলা দিয়ে এদিকে ফিরে বসেন অনেক সময় পশ্চিম দিকের ওয়ালে হালা দিয়ে পূর্ব দিকে ফিরে বসেন এটাও কিন্তু মসজিদের আদবের খেলাফ অনেক লোক না কারণ এটা করে সেভাবে একটা হাদিস হচ্ছে কোবা লতাল কেবলা হাদিসটি তবরানিতে এসেছে এবং তার সনদটি হাসান যে প্রত্যেকটি জিনিসের একটা সাইয়দ আছে সাইয়দ মানে লিডার আর মজলিসে বসার লিডার হচ্ছে কেবলামুখী হয়ে বসা তাহলে বিশেষ করে মেস্টিতে যখন আমরা বসবো তখন আমরা কেবলামুখী হয়ে যেন বসি উল্টা দিকে উত্তর দক্ষিণ দিকে ফিরে যান দিকে ফিরে যেন না বসি বিশেষ করে কিছু লোক আছে যে একদম কেবলার সাইডে গিয়ে উল্টা দিকে হেলা দিয়ে বসে কোনো মুসাল্লিলে নামাজ পড়বে আর কোন কোনো মুসাল্লি একটু মোতাবাদে হবে আল্লাহর কাছে কাঁদে নরম হয়ে পড়ে আর এই লোকটা যখন উল্টার দিকে ফিরে বসে তখন কেমন লাগে মসজিদের মনে হেজিটেশন চলে আসে শঙ্কোচ চলে আসে কাজে এটা করা মোটেই ঠিক না মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকতে হয় আর বাইরে হওয়ার সময় বাম পা দিয়ে বের হতে হয় আর তখন দোয়া যেটা পড়তে হয় বিসমিল্লা সালসালাম আল্লাহমিয়াস আলুকা মিনফদুলকা এরপরে আমরা মসজিদে আরও কিছু আদর শুনি মসজিদকে পরিষ্কার করার ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে তোমরা মসজিদকে পরিষ্কার করে রাখো পরিচ্ছন্ন করে রাখো অনেক জায়গায় মসজিদটা খুব অপরিষ্কার থাকে লোকেরা খেয়াল করে না মসজিদকে পাক সাফ করে না ঝাড়ু দেয় না মসজিদে ঝাড়ু দেওয়ার কাজটা অনেক বড় কাজ অনেক বড়ো ফজিলতের কাজ একটি রেওয়ায়তে আছে একজন বুড়ো মহিলা তিনি রেগুলার মসজিদ ঝাড়ু দিতেন এবং ওনার ইন্তেকাল হয়ে গেল কয়েকদিন আর সেই মহিলাকে বুড়োকে বা ও পুরুষটাকে দেখা যাচ্ছে না পরে নবী করিম সাল্লাহ সেন বলে যে ওই বুড়ো মহিলাটাকে দেখি না কেন মুসজিদহার যেতে রেগুলার ওনার জবাব দিলেন যে সে তো ইন্তিকাল করেছে তেমন একটা বিখ্যাত লোক ছিলেন না তিনি নবী করিম সাল্লাহ সেনকে খবরে দেওয়া হয়নি মিস করেছেন পরে তিনি দৌড়ে গিয়ে ওই মহিলার কবর যে আর করেছেন তার জন্য দোয়া করেছেন এবং তিনি যে অনেক বড়ো কাজ করেছেন ফজিলতের কাজ করেছেন এটা স্বীকৃতি তিনি দিলেন এই জন্য আমরা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজটাকে গুরুত্ব সহকারে করি এখন আসেন মসজিদের মধ্যে আমরা বসে কি করব নামাজ পড়ব কোরআন তালাবাদ করব আল্লাহ তালা দোয়া দরু জেকের আজকা তসফি ইস্তিক দরু শরীফ এইগুলো পড়ব মসজিদে গল্পগুজব করার জন্য যাবো না এই বিষয়ে সুরানূরের ছয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা নিজে বলছেন ফি আল্লাহর ঘরগুলোর মধ্যে সেগুলোর ব্যাপারে আল্লাহ তালা পারমিশন দিয়েছেন এগুলোকে উঁচু করা হোক আর সেখানে আল্লাহ তালার নাম ডাকা হোক উচ্চারণ করা হোক আল্লাহর কাছে দোয়া করা হোক তসবি করা হোক বিল গুদু আসল সকাল সন্ধ্যায় লোকেরা সেখানে তসমি করুক আল্লাহকে ডাকুকগুলোকে আল্লাহ ব্যবসা বাণিজ্য তাদেরকে বঞ্চিত করে না সকাল সন্ধ্যা গিয়ে আল্লাহকে ডাকার জন্যে আল্লাহর নাম উচ্চারণ করার জন্যে এখানে অনেকগুলো শিক্ষা আছে আয়াতের মধ্যে একটা হচ্ছে আল্লাহ তালা পারমিশন দিয়েছেন মসজিদকে উঁচু করার জন্যে তার অর্থ কি মসজিদের যে ছাদটা হবে একটু উঁচু হাওয়া ভালো বেশি নিচু হয়ে গেলে মানুষের মাথা লাগবে গরমকালে বেশি গরম লেগে যাবে একটু এই জন্য মসজিদ উঁচু করা ভালো একটু বড় করে বানানো বড়ো বানানো উঁচু বানানো ভালো আর আরেকটা অর্থ হচ্ছে যে ওই উঁচু মানে হচ্ছে তার সানকে উঁচু করা তার মানে সম্মান করা মসজিদের মধ্যে গল্প গুজব আড্ডার আসর বানানো দৌড়াদৌড়ি করা খেলাধুলা করা নাওজবেলা এগুলো করা যাবে না না পাকি থেকে মসজিদকে ক্লিন রাখতে হবে কেউ নাকে দিয়ে কোনো স্লেষ্ আসলে থুক ফেলতে হলে যদি কোনো মাটির মসজিদও থাকে এত পাকা মসজিদ নয় সেখানে ওইটা করা ঠিক নয় বাড়ি গিয়ে ফেলা উচিত অনেকগুলো হাদিসে এগুলো তিনি নিষেধ করেছেন তো এ তুরফার এই অর্থ আছে যে মসজিদের সানকে উঁচু রাখতে হবে মানে সম্মান করতে হবে অন্য কোনো জায়গার মতো দোকানপাটের মতো ঘরবাড়ির মতো মসজিদের সরগোল কথাবার্তা এরকম হাঁটা চলা দোড়াদৌড়ি করা এগুলো করা যাবে না শান্তভাবে আল্লাহ এবই মসজিদে সময় কাটাতে হবে অন্য স্টেশনের প্রশ্ন এসেছিল ব্যবসা বাণিজ্য যারা করে তারা যদি মসজিদে না আসতে পারে এখন রেজাল উল্লাহি হিমতিজার রাতুল্লাহ ভাই আমি দেখলি ইল্লাহ আল্লাহ তালা বলেছেন এমন কিছু নেককার লোকজন আছে যাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ তালাকে ডাকা থেকে তাদেরকে মানা করতে পারেন ব্যবসায়ীও প্রয়োজন বোধ হয় তিনি তার দোকানকে কয়েক মিনিট বন্ধ রেখে নামাজ পড়ে আসবেন এটা হচ্ছে উত্তম সৌদি হয়ে গেলে আর সেখানে নামাজের সঙ্গে কোনো বেচা কিনা হবে না এই আয়াতকে রক্ষা করে মুসলমানদের এটাই প্র্যাকটিস হওয়া উচিত আপনি দোকানের মধ্যে একটু লিখে গেলেন যে দশ মিনিট পরে আবার খোলা হবে এইটা যদি কেউ প্র্যাকটিস করেন আলহামদুলিল্লাহ তাহলে তাহলে আপনার সান আপনার দ্বারাজাত অনেক বলন্দ হয়ে গেল আপনার প্রশংসা করে আল্লাহ তালা করাম শরীফে এই সুরা নূরে ছয়ত্রিশ নম্বর আয়তে বলেছেন যে এমন কিছু ছেন ব্যবসা বাণিজ্যে কিছুই তাদেরকে আল্লাহকে ডাকার থেকে রুখতে পারে না আপনি এই মর্তব্য গ্রহণ করুন আপনার সুযোগ আছে দশ মিনিটে নামাজ পড়ে শেষ করা যায় ফরজ দরকারে খালি মসজিদে পড়েন শূন্য দোকানে দাঁড়িয়ে পড়েন অসুবিধা নেই এই হিম্মত করে তাহলে মসজিদের মধ্যে আল্লাহ তালা আদি না পারমিশন দিয়েছেন মসজিদেকে উঁচু করতে মসজিদের সানকে উঁচু করতে আর আল্লাহকে ডাকতে এবং এদিকে আজকাল তাসপি করতে এই জন্য এখান থেকে এই নিয়ম হলো যে মসজিদের মধ্যে কোনো ধরনের গল্প গিজব আড্ডার আসর বসানো যাবে না আল্লাহর এ বাদতের জন্যই মসজিদকে ব্যবহার করতে হবে কোনো সরগোল মাচানো যাবে না এর পাশাপাশি দিনই তালিমের জালসা ক্লাসগুলো কোরআন শিখার ক্লাস তাফসিরের ক্লাস হাদিসের ক্লাস ফেকের ক্লাস আকঈদের ক্লাস ঈদের ক্লাস সিরাতের ক্লাস দিন শেখার জন্য এগুলো এর সঙ্গে অ্যাড করা যাবে কিন্তু গল্প গুজব আড্ডার কথা বলে মসজিদের মধ্যে গল্প গুজব করা এটা আসলে মুসজিদের আদবের খেলাফ বিশেষ করে কেউ যদি নামাজ পড়তে থাকে আর সেখানে আপনি বসে গল্প করেন কেউ নামাজে এখন নাই তখন যদি আপনি কথাবার্তা বলেন এটা এত আপত্তি নয় কিন্তু কেউ নামাজ পড়ছে অথবা দোয়া করছে অথবা কোরআন তালাবাদ করছে ওই সময় আপনি তাকে আপনার কোনো কথা দ্বারা ডিস্টার্ব করতে পারবেন না এই ব্যাপারে একটা হাজিস আছে আমরা ইনশাআল্লাহ সেটা বিরতির পরে শুনবো এখন আমাদেরকে যেতে হচ্ছে আপনারা বিরতি পরে পুনরায় এই মসজিদ সংক্রান্ত হাজিগুলো শোনার জন্য অপেক্ষা করবেন অবিল্লাহ তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত দর্শক মন্ডলী মসজিদের ফজিলত এবং আদাব আহকামগুলো আমরা শুনে আসছিলাম বিরতির আগে বলেছিলাম যে একটা হাদিস রসুল্লাহ সাল্লাসম সাদ করেছেন মসজিদে কথাবার্তা না বলার ক্ষেত্রে সেটা হচ্ছে তিনি একবার এতেকাফ করছিলেন এতেকাফা রসল্ল আল্লিফল মসজিদ ফাসামিয়া আহমিয়া জাহারুন নবিল কোরআন তিনি এতেকাফ অবস্থায় মসজিদে ওনার ছোট্ট তাবু মতো ছিল সেখানে বসে আছেন বা ইবাদত করছেন তিনি দেখলেন যে কিছু মুসল্লি জোরে জোরে কোরআন তেলাবাত করছে মসজিদে ফ কাশাফা তিনি ওনার পর্দা সরিয়ে দিলেন ওনার তাবুটা থেকে এরপরে বললেন আলা ওয়ক আল্লা কুল্লুকুম মুনা দিন রব্বাহ ফালাই বা আহ তোমরা সবাই আল্লাহ তালার সঙ্গে কথাবার্তা বলছ আল্লাহ তালার সঙ্গে মুনাজাতে আছো কেউ নামাজ পড়ছ কেউ জেকের দোয়ায় শেখারে আছো কেউ কোরআনতলাবাতে আছো প্রত্যেকেই এবাদাতে আছে মসজিদে এই অবস্থায় কেউ যেন জোরেও কোরআন না পড়ে তাহলে যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে মোনাজাত করছে দোয়া করছে এবং নামাজে আছে তার ডিস্টার্ব করে ফেলল আবু দাউদে বর্ণিত হয়েছে তাহলে অন্যরা যদি এবাদত করে সেখানে আপনি জোরে কোরআন তালাত করাটাও ঠিক না তাহলে যদি কেউ কথাবার্তা বলা শুরু করে দেয় আরেকজন নামাজ পড়ে এই বিষয়টা কেমন হবে তাহলে এমন করতে দেখলে রসুল্লা সাল্লা সাম কী বলতেন অনেক লোক আছে সব ফানাল মসজিদে মধ্যে পরে বাজার শুরু করে দেয় একদম আর কোন কোন মসজিদে লোক যেখানে বেশি হয় সেখানে নামাজের মেইন ঘরে নামাজ যখন শেষ করে বারান্দার মতো কিছু থাকে সেখানে এসে লোকেরা হইচই খুব বেশি করে করে ভিতরে নামাজের হালতে যারা আছেন তারা শূন্য নফল কিছু পড়তে চাইলে ব্যাপকভাবে ডিস্টার্ব হয়ে যায় এই জন্য মসজিদে আদব রক্ষা করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করা দরকার আরেকটা হল কোনো কোনো মসজিদে অ্যানাউন্স করা হয় কার কী হারিয়ে গেছে সেগুলোর ব্যাপারে মসজিদে কারো ঘড়ি হারিয়ে গেছে কারো মানি ব্যাগ হারিয়ে গেছে আজকাল মোবাইল হারিয়ে যায় ওজু করতে গিয়ে রেখে আসে ইমাম সাহেবকে অনুরোধ করে আমার মোবাইলটা হারিয়ে গেছে কেউ পেয়েছে কিনা এটা ঠিক আছে কিনা এতে করা ঠিক নয় এই ব্যাপারে কি কেউ মসজিদে কোন হারানো জিনিসের এলান করছে তাহলে তোমরা তাকে বলে দাও যে আল্লাহ তোমার এই জিনিসটা আবার তোমাকে ফেরত না দেখ মানে তুমি যেন না পাও এই বদা করো তার জন্য মসজিদ অ্যানাউন্স করলো কেন কেননা মসজিদগুলো এই অ্যানাউন্স করার জন্য নির্মাণ করা হয়নি অন্য রেওয়ায় এসছে তোমরা যদি দেখো কেউ মসজিদে বেচা করছে বেচা ঘোষণা করছে তাকে বলে দাও যে আল্লাহ তালা তোমার ব্যবসার মধ্যে কোনো লাভ না দেখ লোকসান হয়ে থাক বদ্ধর তার জন্য তাহলে মসজিদে অ্যানাউন্স করা এরকম করে এবং বেচা কেনার কথা বলা বেচাকীন করা এগুলো সব কিছু করা নিষেধ হারাম আমাদের কোনো কোন অঞ্চলে মুসলিম দেশগুলোর মধ্যে একটা অভ্যাস আছে মসজিদে বিভিন্ন রকমের অ্যানাউন্সমেন্ট করবে জুমার দিনে কয়েক ডজন অ্যানাউন্সমেন্ট আছে বিভিন্ন রকমের অ্যানাউন্সমেন্ট দুনিয়াবী অ্যানাউন্সমেন্ট অনেকগুলো আছে শুধু একমাত্র দিনই কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে যে এক জায়গায় দিনের আলোচনা হবে ওয়াজ মাহফিল হবে তাফসিল মাহফিল হবে সেটার ঘোষণা দেওয়া হচ্ছে দিনে এলএমের কারণে এটা এলাউড হয়েছে এছাড়া আর কোনো অন্যান্য সভা সমিতি অন্যান্য দুনিয়াবি কারণে কোনো মি ইত্যাদি আলোচনা করা মসজিদে অ্যানাউন্স করাকে অ্যাভয়েড করতে হবে এটা ঠিক না এরপরে হলো তাহিম ইত্যাকল কবুর মাসেদ মসজিদের মধ্যে কোনো কবর দেওয়া বা কবরের উপরে মসজিদ বানানো এগুলো নিষেধ কোনো কোনো জায়গায় দেখবেন যে মসজিদে মাঝখানে কবর আছে। কবর মসজিদ হয়ে গেছে কবর কেন্দ্রিক মসজিদ করা ঠিক না এ ব্যাপারে নবী করিব সাল্লি সাল্লাম কী কথা বলেছেন আল্লাহ তালা ইহুদিন লুক তারা তাদের নবীদের কবর কেন্দ্রিক মসজিদ বানিয়েছে নবীদের কবরের মসজিদ বানিয়েছে এখনও যদি আপনি খ্রিস্টানদের গির্জায় যান বিশেষ করে ইউরোপ আমেরিকা দেখবেন যে সেখানে তারা মসজিদের আশেপাশে মসজিদের ভিতরে তাদের বড় বড়ো তাদের বুজুর্গদেরকে তথাকথিত সেখানে কবর দেয় তাদের গিজার ফ্লোরের নিচে কবরে ভর্তি মুসলমানরাও এরকম করা শুরু করেছে একেবারে মাজারকে মসজিদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে ঠিক না এমন ওয়াল রাখতে হবে দূরত্ব পায়দা করে ফেলতে হবে যাতে করে মসজিদে এবং কবর কবরস্থানের মধ্যে একদম পরিষ্কার দেওয়াল খাড়া হয়ে যায় কোনো রকমেরই ওপেন এরকম লিংক না হয়ে যায় এরপরে মসজিদের আরো কিছু আদব আছে মসজিদের মধ্যে জুমার দিনে জুমার আগে কোনো এলিমের হালাকা করা ঠিক না কোনো দার্সের ব্যবস্থা করা ঠিক না কারণ জুমার মর্যাদা জুমার খুদ্বার মর্যাদা এতে লঙ্ঘিত হয় এ ব্যাপারে হাদিস হচ্ছে নাহা সালিল আরফুল মসজিদ ওয়া আনিল জুমা কাবলা সিনান নাসাইতে এবং আবুদাউতে হাদিসি বর্ণিত হয়েছে এবং হাদিসি হাসান যে নবী করিম সাল্লি সাল্লাম মসজিদের মধ্যে কবিতা আবৃত্তি করা কবিতার আসর বসানো কবিতা পাঠের আসর বসানো এবং বেচা কেনার কোনো মার্কেট বসানো এবং লোকেরা জুমার নামাজের আগে কোন ধরনের হালাকা দার্স বসাবে এটা তিনি নিষেধ করেছেন কারণ এতে করে জুমার খোতবার মর্যাদাটা লঙ্ঘিত হয়ে যায় সবাই ইন্তজার করবে জুমার খোঁতবার জন্য তার আগে কোনো দার্স নেই এখান থেকেই অনেক মহাক্কেলামায় কেরামের ফতুয়া হচ্ছে মসজিদে খোঁতবার আগে যে বয়ান করা হয় আরবিতে খোঁতবা হয় তার আগে যে বাংলা বয়ান উর্দু বয়ান ইংলিশ বয়ান এই অনেক মহাক্কে গলামায় কেরাম এটাকে বেদাত মনে করেন এটাকে নিষেধ করে। এই হাদিসের আলোকে এজন্য অনেকেই মসজিদে মেইন খোঁতবার ভিতরে যদি লোকেরা আরবি না বুঝে আরবির পাশাপাশি বাংলা ইংরেজি উর্দু এগুলার বয়ান করেন আপনি ইউরোপ আমেরিকা গেলে অনেক মাসেদের আছে মাসাই মাসা আল্লাহ যে তারা নামাজের আগে বয়ান করেন না এই হাদিসের কারণে মেইন খোঁদবার ভিতরে কিছু আরবি কিছু ইংরেজি কিছু বাংলা বা ইংলিশ যেটা ভাষাভাষী লোক সেখানে আছে সে ভাষাকে ব্যবহার করেন এটাই সেইফ কিন্তু আমাদের উপমহাদেশে ম্যাজরিটি লোকেরা আগে বয়ান করে এবং আরবি খোদ বা রাখবে আরবিতে দেওয়া ভালো কিন্তু যদি লোকেরা অনারব থাকে বুঝে না তাহলে তাদের বুজার মতো ভাষা ব্যবহার করা উচিত কারণ খোদবার মাকসুদ হচ্ছে লেসন নেওয়া খোদ বা মাকসুদ তেলাওয়াত নয় মেজরিটি ওলামাইকার মনে করেন যে খোদ আরবি ছাড়া অন্য ভাষায় অ্যাড করার ব্যাপারে কোনো আপত্তি নাই। এই জন্য ইউরোপ আমেরিকায় মাসা আল্লাহ মেজরিটির মসাজিদে আগে বয়ান করা হয় না বেদাতকে অ্যাভয়েড করার জন্যে মেইন খোঁদবার মধ্যেই অন্য ভাষাকে ব্যবহার করা হয় আমার দৃষ্টিতে এর ফায়দা বেশি এবং এর শরীয়তে দৃষ্টিতে কোনো আপত্তি নেই মসজিদের আলোচনা এখন আমাদের শেষ হয়নি কিন্তু আমাদের এই সেশনটা শেষ হয়ে গেল আমরা আগামী সেশনগুলোতে বাকি আলোচনা করবো ইনশাল্লাহ শেষ হওয়ার আগে আমরা আপনাদের এক একটা প্রশ্ন নেই ইনশাল্লাহ জি জি আসসালামাইকুম আমার প্রশ্ন হলো আপনি একটু আগে বলেছিলেন যে সিরিককারী ব্যক্তির পিছনে নামাজ হবে না এই নিয়ে প্রশ্ন যে আমি যেখানে বাস করি সেখান থেকে যদি আমি একশোটা মসজিদ ধরি তো সেই একশোটা মসজিদের মধ্যে আমার জানামতে মতে কোনো ইমামই শিরিক মুক্ত নয় তো এখন আমি চাই যে মসজিদের সঙ্গে আমার মনটাকে আবদ্ধ রাখতে আমি মসজিদের জামাতে নামাজ পড়তে চাই তো এক্ষেত্রে আমি কি করবো তারা বেদাত্রাকে ছেড়ে দিলাম আমি তারা প্রকাশ্য আছে তারা বড় বড় সিরিপ করছে সিঁড়ি কথা বলছে তো আমি কি করব তাদের সঙ্গে আমি নামাজ পড়বো আর দ্বিতীয় প্রশ্ন একটা রসুল সাল্লাই এর পিতামাতার স্থান আখের কোথায় যে সমস্ত মসজিদে সেরে সরাসরি হয় এটা আগে বুঝতে হবে যে সবজি সব মসজিদে শেরক হয় কি না অনেক সময় একটু বেদাত করলে আমরা ধারণা করে সেরে করে ফেললাম যদি কনফার্ম হন যে শেরিক করে আপনার কাছে সুস্পষ্ট প্রমাণ থাকে এই রকম মসজিদ থাকলে কি করা যায় জামাত কিভাবে মিস করবেন আর মসজিদের তাহলে সেখানে আমরা কি করা উচিত আমার দৃষ্টিতে আপনার মতো দুই চারজন লোককে আপনি তৈরি করেন যারা সেরিক সম্পর্কে সচেতন হবে এবং সেরিক পরিহার করার জন্য তারা সিদ্ধান্ত নেবে আপনারা কয়েকজনে হিম্মত করতে হবে যে এমন একটা মসজিদ আপনারা নির্মাণ করবেন যেখানে মুক্ত ভাবে আপনারা নামাজ পড়তে পারবেন এটা আপনাদের জরুরি কাজ হয়ে গেল যে যে ভাবে আমরা এমনও একটা মসজিদ তৈরি করে ফেলি যে মসজিদের ইমাম সাহেব বা নামাজি লোকেরা বিনা শেরে সেখানে তারা নামাজ পড়তে পারে এটা আপনাদের প্রতি একেবারে ফরজ হয়ে গেছে আমাদের সময় শেষ হয়ে গেল দর্শক মন্ডলী আমরা ইনশাল্লাহ এই মসজিদের এই মসজিদের আলোচনা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ সোনার নিমন্ত্রণ থাকলো وبالله توفيق. والسلام عليكم ورحمة الله وبركاته.